আলহামদুল্লাফলী নবীনা মোহাম্মদ আজমায় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদ থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে সহনশীলতা ধীরস্থিরতা এবং নম্রতা বিষয়ে যে অধ্যায় রয়েছে সেখান থেকে আমরা আলোচনা আজকে করবো ইনশা আল্লাহতালা তো এই বিষয়ে আমরা ইতিমধ্যেই গত দর্শে কিছু আলোচনা শুনেছি আল্লাহ তালা সেখানে বলেছেন যে ওলা তাস্তাবল হাসানাতলা সাইয়া ভালো এবং মন্দ কোনো দিন এক হতেই পারে না তো ভালো যারা ব্যক্তি আছে তারা মন্দ জিনিসটাকে মন্দ কাজকে অত্যন্ত সুন্দর পন্থায় সেটাকে প্রতিহত করবে এবং তার প্রতিযোগিতা করবে এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা এটাও শুনেছি যে আল্লাহ নবীসাম বলেছেন যে ইন্দাল রাফি কুন ইউ হ্যাভ রিফ আল্লাহ তার নিজব নরম এবং তিনি নম্রতাকে পছন্দ করেন আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু করবো সে হাদিসটি হলেই ওয়ান আবি হুরারু তালাহ কল আবু হরেরা রাজিয়াল্লাহ তিনি বলেন যে একজন গ্রাম্য ব্যক্তি এসে মসজিদে পেশাব করেছে পাকা মান্না সু ইলেহি ইলেকাউফিহি মানুষেরা তাকে ধরার জন্য চলে আসছে ফাঁকা আল্লাহ নবীলাম তো আল্লাহ নবী বললেন দাউহু তাকে ছেড়ে দাও ও আরি কু আলা বাউল হি মাইন এবং তার পেশা বেপরে কিছু পানি তোমরা মারো আও ধনু বমিন মাইন অথবা পানির বাল্টি তোমরা সেখানে প্রবাহিত করো। করোয়ু মাসির ও আলাম তু বাড়ির কারণ তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সহজ করার জন্য কঠিন করার জন্য নয় বোখারি রেওয়ায়ত তো এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস জানতে পারি সেটা হলোই যে একজন বেদয়িন ব্যক্তি মূর্খ ব্যক্তি যার সম্পর্কে দিনের কোনো জ্ঞান নেই ওই ব্যক্তি এসে মসজিদে পেশাব করেছে তো মসজিদে পেশাব করা যায় যায় না মসজিদে একটি পবিত্র জায়গা ওয়ানিল্লা ফাল আল্লাহ ইহাদা ওছে মসজিদ আল্লাহর ঘর সেখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না এবং সেই মসজিদটি পবিত্র রাখতে হবে এই বিষয়ে আমার একটা হাদিস আমাদের সামনে আসবে जे आल्लाम मस्जिदे को स्थानीय थुतु देखे थुतु काशे दागनी जो गुनाहगली देखा हो गुनाटी देखे मस्जिदे को काश अथवा शिकान सेगे आंतु मानुष से परिष्कारा योधर गुना तो मस्जिद के पवित्र रखते हैं तो एक जो ग्राम्य व्यक्ति से मस्जिदे पेशा करना शुरू करो मानुषर आवेग এই মসজিদে পেশাব করছে কেন সবাই তাকে মারার জন্য ধরা জন্য ছুটে আসছে তো একটু আগে যে আমরা শুনলাম যে আল্লাহবাক বলছেন হে নবী কবীসাল্লাম আপনি অতি উচ্চ আখলাখের চরিত্রের অধিকারী ছিলেন অনেক উচ্চ চরিত্রের অধিকারী ছিলেন তো তার নমুনা আমরা এই হাদিস থেকেও পেতে পারি যে আল্লাহ নবী ইসাল্লাম তাকে বললো যে তাকে পেশাব করা থেকে বাধা দেও না তাকে ধরো না কেন নিষেধ করলেন যে কোনো ব্যক্তি যখন পেশাব পড়বে বা পায়খানা করবে তাকে যখন সেখানি আটকিয়ে দেওয়া যদি যায় তাহলে সে রয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে ক্ষতিকর শারীরিক ক্ষতিকর এই জন্য তাকে পেশাব থেকে আটকিয়ে দেওয়া পেশাব করতে দাও আর একটা জিনিস সেটা হলে যে পেশাব যখন সে করে আসছে আর তখন যদি তাকে ধরতে যাও তাহলে পেশাব তোমার গায়েও লাগবে এবং সেই পেশাবটিও আরও চারিদিকে ছড়িয়ে পড়বে তো আল্লাহ নবী বললেন যে তাকে তোমার ছেড়ে দাও পেশাব করতে দাও আর পেশাব যখন করেছে তখন তো তাকে কান ধরে বলতে পারতো যার বাল্টি নেই পানি নেই নেশে ধুয়ে দে কিন্তু তিনি হলো উত্তম চরিত্রের অধিকারী মানুষ তিনি বুঝতে পারলেন যে এই লোকের জ্ঞান নেই এর কোনো এ মসজিদের সম্মান সম্পর্কে এর কোনো জানা নেই অনভিজ্ঞ ব্যক্তি মসজিদের কি সম্মান এখানে পেশাব করা যায় না হয়তো এই বিষয়ে তার জানা নেই বিধায় তার সামনে সাহবা এখরাম দেখে বললেন যে তোমরা একটা কাজ করো তোমরা নিজেই বালতিতে পানি নিয়ে এসে মসজিদে ঢেলে দাও তো যদি মসজিদটা যেহেতু কাঁচা ছিল পাকা নয় কাঁচা আজকাল মসজিদ যেরকম পাথর দিয়ে পাথর লাগানো সেরকম তো ছিল না তো এই ধরনের প্লাস্টার করা অথবা পাথর যদি মসজিদে থাকে তাহলে সেখানে পানির বাল্টি দিলে যে পরিষ্কার হবে তা না পানির বালতি দিয়ে সেই সমস্ত পানি আবার শুকিয়ে নিতে হবে তারপরে পরিষ্কার হবে কিন্তু আল্লাহ নবী বললেন যে তোমরা পানির বাল্টি ঢেলে দাও পরিষ্কার হয়ে যাবে তো মসজিদ যদি কাঁচা হয় অথবা মাটি যদি থাকে তাহলে সেই মাটিতে যদি কেউ পেশাব করে ওই পেশাবের উপর পানি ঢেলে দিলে ওই পানিটা যখন শুকে যাবে অটোমেটিক ওই জায়গা পাক হয়ে যাবে আর যদি কোথাও রাস্তাঘাটে কোথাও কেউ পেশাব করে পেশাব করলে ওই মাটিতে যখন শুকে যাবে অটোমেটিক ওই জায়গা পাক হয়ে যাবে তখন আর আমাকে জিজ্ঞেস করতে হবে না যে এই জায়গায় কেউ পেশাব করেছে কিনা নামাজ পড়তে চাই দরকার নেই যদি গন্ধ না আসে বোঝার জন্য যদি যায় যেখানে কেউ পায়খানা করেছে অথবা পেশাব করেছে কোনো চিহ্ন যদি না থাকে গন্ধও যদি না পাওয়া যায় তাহলে জঈলাত লিয়াল আরদু মাসজিদানওয়া তুহুরা আল্লাহ নবী সাহেব বলছেন আল্লাহ তালা আমাদের জন্য পুরী জমিনকে পবিত্র বানিয়েছেন এবং মসজিদ বানিয়ে দিয়েছেন যে জায়গায় পাবো সেটা পবিত্র এবং সেখানে সলাহ আদায় করা সম্ভব এবং যায় তো আল্লাহ নবী বললেন যে তোমরা এক বাল্টি পানি ঢেলে দাও তো এবং বললেন যে তোমাদের মানুষের জন্য সহজ করার জন্য সৃষ্টি করা হয়েছে কঠিন করার জন্য নয় তোমরা কঠিনতা করো না একজন ব্যক্তি ভুল হয়েছে তো এটাই হলো আখলাখ হওয়া উচিত কোনো ব্যক্তি যদি অন্যায় করে কোনো ভুল করে বসে তাহলে তাকে যে মারপিট করা ঠিক নয় বরং তাকে গায়ে হাত বুলে আখলাখের সাথে ভদ্রতার সাথে সুন্দরভাবে তাকে বুঝাতে হবে যে দেখো এই যে কাজটা করছেন এই কাজটা ঠিক নয় তো আল্লাহ নবী তাকে পরে বুঝালো দেখো এটা মর্শিদ আল্লাহর এবাজতের জন্য এখানে আমরা ইবাদত করি এখানে পেশা পায়খানা করা যায় না তো তুমি আর কোনো দিন করবা নাহ তিনি বলেন রসই সাম বলছেন মানুষের জন্য সহজ করো কঠিন করোনা সহজ করো কঠিন করোনা শিরু ও সুসংবাদ শোনাও মানুষকে ভাগায় না সুসংবাদ শোনাও মানুষকে ভাগায় না তো সহজ করো কঠিন করো না মানি কোনো ব্যক্তি যদি অজু করতে পারে অজু করবে আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অজু করলে তার ক্ষতি হবে তাকে বলে দাও তেম করো অজু করার দরকার নেই মুকিম যখন আসেন তখন সলাৎ পড়তে হবে পাঁচ অক্ত কোনো সমস্যা নেই মুসাফির যদি হয় তাহলে আমরা দুই সলাদকে একসাথে পড়তে পারি কচরও করতে পারি আল্লাহ সহজ করে দিয়েছে তো সহজ জিনিস গ্রহণ করেন কঠিন জিনিসকে ছেড়ে দেন ইয়াস শিরু ওলা তো আসছিরু সহজ করো মানুষের জন্য কঠিন করো না বা শিরু সুসুমবাদ শোনাও এ আমল করলে এই নেকি এটা করলে জান্নাত পাবা এটা করো শুধু জাহার্নামের কথা শোনাও যে এটা করো না এটা করা হারাম এটা করা যাবে না মানুষদেরকে কাছে নিয়ে আসো সুসুমবাদ কাছে কাশে তাদেরকে দূরে সরিয়ে দিও না وأن جارير بن عبد الله رضي الله عنه قال سمئة رسول الله عليه وسلم يقول من يحرم الرفقى يحرم الخير كله رواه مسلم جارير بن عبد الله رضي الله عنه تنی بولن رسول الله عليه وسلم قال تنی شنی چهن تنی بولن جاك اللہ پاک نم روتا دن کورنائی اللہ پاک تاك شکول کو لن تک بون جیتے کورنچے نم আল্লাহ পাক যে ব্যক্তিকে ধীরস্থিরতা এবং নম্রতা থেকে বঞ্চিত করেছে আল্লাহ তারা তাকে সকল নেকি থেকে বঞ্চিত করেছে তার অর্থ কি যে নম্রতার মাধ্যমে অনেক নেকি কামাই করা যায় আর নম্রতা যদি না থাকে উগ্রতা যদি চলে আসে তাহলে সেটার দ্বারা অনেক ক্ষতি হয়ে যায় ওয়ান আবি আনহু ওয়ানহু রাজামী ফর তকদ রুখারি আবু হরাইরা রাজি আল্লাহ আনহু তিনি বলেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সালামকে বলল আও সিনি আপনি আমাকে ওসিয়ত করুন কিছু উপদেশ দিন কিছু আমাকে উপদেশ দিন কলা তিনি বলেন লাগাব রাখ করব না রাগ করব না আবার বলছে হে আল্লাহ আমাকে কোন উপদেশ দিন বলছে ল তাকযাব রাগ করব না আবার বলছে আমাকে একটু উপদেশ দিন বলেছে লা তাকদাব রাগ করব না তিনবার উনি একই উত্তর দিচ্ছেন তুমি যদি মঙ্গল কিছু কামনা করো তুমি যদি ভালো কিছু করতে চাও আর তুমি যদি নেকি কিছু অর্জন করতে চাও লাত্তা কজাব তোমার রাগ করা হবে না কারণ রাগটা শয়তানের পক্ষ থেকে আসে আর রাগ যখন মানুষের কাছে চলে আসে তখন সে রাগের কারণে মানুষ অনেক কিছু করে ফেলে মানুষ মানুষকে হত্যা করে ফেলে দেয় গালি গালাজ করে অন্যায় অবিচার করে তো রাগ জিনিসটা খারাপ এই জন্য আল্লাহ ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি অত্যন্ত রাগান্বিত হয়ে যায় রাগ যদি চলে আসে তখন তুমি পর আউ দুঃতিম কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে রাগ যখন বেশি আসবে তখন শয়তানের কাছ থেকে তুমি আশ্রয় চাও আল্লাহ তারা তোমার রাগকে ঠান্ডা করে দেবে সম্মানিত ও দর্শক মন্ডলী আমরা নম্রতা ধীরস্থিরতা এবং সহনশীলতার ফজিল সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার উপস্থিত হবো আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 الحمد لله والصلاة والسلام على رسول الله شمال تو سرطاو در شكمون دولي أمر بيروتير پور بي نمرتا بهدرطار بشي أمر رسول الله صلى الله عليه وسلم سرطاونا كوريا السلام اي بشي اخون جا حديث تي أمر عن أبي يعلى شداد بن أوسين ندي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فَأَحْسِنُ الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُ الذِّبَحَةَ وَلِيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ وَلِيُرِحْ ذَبِيْحَتَهُ رَوَاهُ مُسْلِيمٍ أبو جعل شداد بن عوص رضي الله تعالى عنه تنبولين رسول الله صلى الله عليه وسلم قصدقوني برناك رجل تنبولين إن الله كتب الإحسان نستعي الله تعالى إحسان قراجن لنزدج ديجن على كل شيء پتك جن হসান এবং দয়া করার জন্য তিনি হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন বলছেন ফাইদা কতাল যদি কাউকে কতল করো হত্যা করো তো কতল করা মানে এমনি কি মানুষ কত করবে না কতলের বদলে কতল করা যায় তারপরে কোনো ব্যক্তি যদি বিবাহিত ব্যক্তি যদি কেউ জিনা করে তাকেও মৃত্যুদণ্ড দিতে হয় তো কাউকে যদি কতল করতেই হয় শরীয়তের বিধান অনুযায়ী তাহলে তাকে কতলটাও সুন্দরভাবে করো ওয়াই দা জবাহুম ফাহসেন দিব হাতা আর যখন তুমি কোনো পশুকে জবাই করবে তখন জবাইটাও সুন্দরভাবে জবাই করো ওয়ালিউ হেদা আহাদুকুম সাফরাতাহু এবং তোমরা তোমাদের ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নাও ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নাও ওয়ালিউরি হাতাহু এবং তোমার জবাইকৃত পশুকে তুমি আরাম দাও তার অর্থ কি ছুরি যদি ভতরা হয় ধার যদি না হয় তাহলে সেই পশুকে যখন জবাই করবেন সময় বেশি লাগবে কষ্ট পাবে বেশি তো তাকে ওইভাবে কষ্ট না দিয়ে ছুরিটাকে ধার করে নিয়ে তুমি তাড়াতাড়ি তাকে জবাই করে নাও তাহলে তার কষ্ট কম হবে তো এই হাদিস দ্বারা কি বোঝানো যাচ্ছে সেটা হলেই যে আমাদের দিন যেটা কত বড় দয়া এবং রহমের দিন যে পরস্পর মানুষের প্রতি দয়া করবো এমনকি পশু প্রাকৃতির বিষয়েও শরীয়ত আমাদেরকে অন্যায় করতে নিষেধ করেছে কারুম করতে নিষেধ করেছে বরং দয়া এবং অনুগ্রহের সাথে সবার সাথে আচরণ করতে বলেছে এমন কি জবাই করার ক্ষেত্রেও যদি এই অবস্থা হয় যে তুমি চিন্তা করো যে আমার এই পশুটি যদিও আল্লাহ আমার জন্য এটা হালাল করে দিয়েছে আমি ছুরিতে তাকে জবাই করব কিন্তু তুমি চেষ্টা করো যে কোন ভাবে জবাই করলে তার কষ্টটা কম হবে ওয়ান আনহা आईशाराज्लाह तला आन जख को विषय रसुल्लासलम के इखतीयार देा हतो स्नता देवा हतो जी ए दूटा क्ज आपनी एट करते पारें, करते हैं आख सारुमा तर मध्य जेटा सहज से नित जेटा सहज से क्षटा तुम्हें ग्रहण करतें दुटो क्ज बोले से? जी य তো বুদ্ধিমানী কাজ হলে যে দুই কাজের মধ্যে যেটা আমার জন্য সহজ হবে সেটাকে গ্রহণ করা আর আল্লাহনবী সেই সহজটাকেই গ্রহণ করতেন মা আলামকুন ইসমান তবে সেই সহজের কাজে যেন গুণাহ না থাকে তাহলে ওই সহজটা গ্রহণ না করে যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে কিন্তু দুটা জিনিস যদি দুটা সমান হয় তাহলে যেটা সহজ সেটা নেওয়া যেতে পারে কোনদিন কোন প্রতিশোধ কাছ থেকে প্রতিশোধা তবেহ যদি আল্লাহর বিধান সীমা লঙ্ঘন করে আল্লাহর বিধান যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর জন্যই তিনি সেই শাস্তি তাকে দিয়ে থাকেন যেমন কোনো ব্যক্তি যদি জিনা করে শরীয়ত বলেছে ফাজিদু কুল্লা ওয়াহিদাতি মেনহুমা মেয়তা জালদা অবিবাহিত পুরুষ এবং নারী জেনা করলে তাকে একশোটি ব্যথাঘাত করতে হবে তাহলে মারতে হবে না তো এই মার আমার প্রতিশোধের জন্য না শরীয়ত বলেছে এই অন্যায় করলে এটা মারোবিনাম বলেছেন আমি কি তোমাদেরকে বলবো না ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তির উপর জাহান্নাম হারাম অথবা যেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম অর্থাৎ সে জাহান্নামে যাবে না এমন ব্যক্তি সম্পর্কে বলবো না বলছেন আলা কুল্লি তাহার বলছে প্রত্যেক ওই ব্যক্তি যে কমল মনের অধিকারী যার মনটা অত্যন্ত নরম বলছেন হাইয় নিন নরম মেজাজ সহজ স্বভাব ব্যক্তি কমল মন নরম মেজাজ सहज स्वेर व्यक्ति जरा आदर के अल्लाह तला जहान नाम प्रवेश करें ना तब यर्थ यल्लाह तलाजे विधानगुल दिए इमान नेलाद कायम करते जकत दीते इसलम जो रुटीन आगू तो करते ही तर तीनटा गुण जर भर आज जो जहान नाम मुक्ति पवारे तीनटा गुण बड़ एक हथियार तरह कदे आस হাদিসটি ইমাম ত্রিমিদি বর্ণনা করেছেন এবং এটাকে হাদিসটি হাসান পর্যায়ে বলেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা নম্রতা এবং ভদ্রতার বিষয়ে যে অধ্যায়টি আছে সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমরা জানতে পারলাম যে আল্লাহ নবী সালাম তিনি নিজেও নরম মেজাজে ছিলেন নিজেই তিনি নম্রতার সাথে কাজ করতেন এবং কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হতেন না এবং কারোর কাছ থেকে কিন্তু প্রতিশোধও নিতেন না এবং এটাও বলেছেন যে যাদের অন্তর নরম কমল মনের অধিকারী নরম মেজাজ এবং সহজ সরল ব্যক্তি আল্লাপাক এদেরকে জান্নাতি বলে আখ্যায়িত করেছেন তো এই হাদিসের সাথে এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এর পরে যেটা অধ্যায় হবে সেটা হলে বাবুল আফউই ওয়াল এআ আনিল জাহিলিন ক্ষমা করে দেওয়ার ফজিলত এবং জাহেল ব্যক্তিদের কাছ থেকে চেহারা ফেরিয়ে নেওয়ার ফজিলত যদি একটা অধ্যায়ের মধ্যে আর একটা হাদিস চলে আসছে। যেহেতু একটা হাদিসে কয়েকটা পাট থাকতেছে তো যেহেতু যখন একটা অধ্যায় আসতিছে যখন ওই পাট ওই হাদিসে পাওয়া যাচ্ছে তখন একটা হাদিসে ঘুরে ফিরে দুই তিনটা অধ্যায় চলে আসতেছে তো এ বিষয়ে আল্লাহ তালা সুরে আরাফের একশত নম্বর আয়তে বলছেন খুদিল আফওয়া ওয়া মুরবিল ওয়া আ রেজানুল জাহেলিন আপনি ক্ষমা করার অভ্যাসটাকে গ্রহণ করুন এবং মানুষদেরকে সৎ কাজের উপদেশ দেন এবং জাহেলদের কাছ থেকে আপনার চেহারাটাকে ফিরিয়ে নেন ওকালা আল্লাহ আরো বলেছেন ফসফাহ জামিল আপনি সুন্দরভাবে মানুষকে মানুষদেরকে ক্ষমা করে দেন সুরে হজির পূজা সিনায়াত ওকালা আল্লাহ তো বলেছেন তারা যেন ক্ষমা করে দেয় তারা যেন সুন্দরভাবে ক্ষমা করে যায়। আল্লাহ তু তোমরা কি এটা পছন্দ করো না আই লাকুম যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ এটা তোমরা পছন্দ করো না সুরে নূর বাইশ নম্বর আয়াত ওকালা আল্লাহ তালা আরও বলেছেন ওয়ালিন যে আয়াতটি একটু আগেও শুনলাম যারা নাকি রাগকে হজম করে এবং মানুষদেরকে ক্ষমা করে আল্লাহব্বুল মোহসিন আল্লাহ তালা তাদেরকে এহসানকারী বলে আখ্যায়িত করেছে এবং তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন ওকাল قالوا اهلات العالمين وَلَمَنْ صَبَرَا وَغَفَرَا إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ يقول لك أنه يجب أن يكون لك لك أن يكون لك وأن يكون لك أن يكون لك وأن يكون لك أن يكون لك وأن عائشة رضي الله عنها قالت للنبي صلى الله عليه وسلم هل أتا عليك يوم كان أسد من يوم أحد؟ عائشة رضي الله تعالى عن تي بولن هذا الرسول निकटे वैसे कि उहुदे दिन चाहते कष्टर को दिन अपन काहुदे दिन जे दिन सत्यन सहब एक राम के शहीद करबीमे दाँत मुबारक भेगे फेले देा होना शरील के जख्मी कर देा हो तो ओ दिन जा कष्ट से दिन चाहते कि आो कोष दिन अपार आवाली लकिनिक आया তোমার সম্প্রদায়ের কাছ থেকে আমি এমন কিছু ব্যবহার পেয়েছি ওয়কানা আসাদুমা লাকি তুমিন ওকবা বলছেন হ্যাঁ এমন কিছু ব্যবহার আছে যেটা উহুদের দিনের চাইতেও বেশি কষ্টকর সেটা কি বলছেন ওকবার দিন ওকোবার দিনের কষ্টটি সেটা কি আমি যখন আলী ইবনি আব্দ আলি ইবাস যখন আমি গেলাম আমার দাওয়াত নিয়ে ফালাম ইউজিবনি ইল্যামা আরাত্তু আমার দাওয়াতকে তারা গ্রহণ করলো না আমাকে সেখান থেকে নৈরাস করে ফিরে দিল মাহমুনুন আলা চিন্তিত কর্নে সালেব জায়গায় এসে আমি কিছুরা স্বস্তি বোধ করলাম ফরফাতুর আসি এরপর আমি মাথারা উর্চা করলাম ওয়াইদা আনা সাহাবাত দেখলাম যে আমার মাথার উপর একটি মেঘ আছে বলছেন ফানাজার তুফাঈদা হিয়া জিব্রাহল আমি ও মেঘের দিকে তাকালাম তো দেখলাম যে জিব্রাহল আল ইসালাম সেখানে আছেন ফানি তিনি আমাকে দেখে বললেন ইন আল্লাহ আল্লাহ তালা আপনার সম্প্রদায় আপনাকে কি বলেছে আল্লাহ তালা শুনে নিয়েছে ওমা রাদু আলাইক তারা আপনার দাবাতকে গ্রহণ করে নেয় আপনাকে ফেরত পাঠাচ্ছে আল্লাহ পাক শুনে নিয়েছে ওকদ বাসা ইলেক মালাকুল জিবাল আল্লাহ তালা আপনার কাছে পাহাড়ের ফ্রেসটা পাঠিয়েছেন তাকে হুকুম করেন আপনার সম্প্রদায় আপনাকে কি বলেছে এটা আল্লাহ তালা শুনেছে ওয়ান জিবাল আমি পাহাড়ের ফেরেস্তা বাসানি বা আমার রব আমাকে পাঠিয়েছে আপনার কাছে কোন হুকুম তো আল্লাহ নবী বললেন আমি আশা রাখি যে এরা আমার দিন গ্রহণ না করলেও এদের নাসল থেকে এদের কিছু সন্তান এদের মাধ্যমে দুনিয়ায় আসবে যারা নাকি এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সেই আশা নিয়ে আমি এদেরকে কোনো প্রহার করতে চাই না কোনো প্রতিশোধ নিতে চাই না সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা ক্ষমা করে দেওয়া এবং জাহেলদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাদের অন্যায়টাকে দারগুজার করে দেওয়া এটাকে ক্ষমা করে দেওয়ার যে ফজিলত এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছি আমরা নবী করিম শাহ আসলামের আদর্শ কত উচ্চ আদর্শ ছিল যে অন্যায় মানুষ করার পরেও উনি কিভাবে ক্ষমা করে দিয়েছেন সেটা আমরা জানতে পারলাম তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাপাক যেন আমাদেরকেও এ ধরনের সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার তহসি দান করেন আল্লাপাক আমাদের মাঝেও যেন এই ধরনের ক্ষমার করার মতো আমাদের ভিতরে যেন সেই প্রতিভা পাক আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তোফি দান করুন ও আুরু দাওয়ানা আলহামদুলিল্লা রবিলামিন আসসালামাইলাইকুম রহমতুলি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 এবং কোড থ্রি পাঠিয়ে ডাবল জিরো সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠনো ঠিকানা বি জিবি ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর जीरो जिरो ओवान इो अम्बर जिरो डबल वान थ्री टू थ्री जिरो टू इस डलर अट्ठन्ट नम्बर जिरो डबल वन थ्री टू थ्री जिनो थ्री टा पाठिएमेल कर